হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রত বলতে পারব না কারণ আমার রাউ যেতে হবে কিছু সিডি আছে আমার যার মধ্যে আমার কিছু আরো বিস্তৃত ভাবে কথা শুনতে চান সকালে সময় কম আছে কারণ আমরা সব মৃত্যুমুখী আছি সময় বেশি না ছোট ছেলে মেয়েরা আমরা দেখি সময় আছে কিন্তু কারণ অনেক সময় নাই বিশেষ করে এই কলি যুগে কেউ থাকবে না এবং কারো সেই রকম লম্বা খুব কম লোক তো একশো বৎসর এখানে থাকে এই শরীর এই মানব শরীর ধারণ করে সময় কম আছে তো অল্প সময়ের মধ্যে আমাদের কি করতে হবে আমাদের যদি অনেক কিছু করতে হবে অনেক কাজ আছে অনেক দায়তা আছে কিন্তু তাহলে আমরা কি করে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে অন কাজ বাদ দিয়ে না নাকি তো এই মানব জীবন খুবই দোলাভ আছে এবং আছে পেয়ে আমাদের সেই কাজ করা উচিত যাতে আমাদের আরো সময় হবে না এই ভৌতিক সংসারে যাতে আমাদের भविष्य जगह जार मध्य समय सीमा जार मध्य जन्म मृत्यु दुख है तो की करते होगे? जाते पुनर्जन्म आबादी কি করতে হবে ভগবানের চরণে পুরো অর্থাৎ ভগবানের অফিসে যেতে হবে স্কুল কলেজে যেতে হবে অনেক কাজ আছে আত্মীয় স্বজন কুটুম্ব ফালন পোষণ করতে হবে এইসব করতে হবে তো এইসব করতে হবেই নিজের শরীরের জন্য কুটুম্বের শরীরের জন্য অনেক শুয়ে হবে স্নান করতে হবে অনেক দায়িত্ব কর্তব্য আছে কিন্তু এইসব আয়। করে আমরা যদি জীবনে ভুল করি তাহলে সেটি মহাভূল আর সেই ভুল সুধা করা অনেক পরে সুযোগ হবে চৌরাশি লক্ষ জীব জাতি আছে মানব শরীরে আমরা যদি চেষ্টা না করি যাতে আমাদের পুনর্জন্ম হবে না আমরা যদি কৃষ্ণের ভক্তি না করি তাহলে আমাদের আবার চৌরাশি লাখ জীব জাতির মধ্যে প্রবেশ করতে হবে সময় নেই ফোন আসছে কথা বলতে হবে এখন সময় নেই এই সব হরি কথা শুনতে এই দূর থেকে একজন বলছে কেমন আছেন ভালো আছি ও আবার আসছে ভালো হবে সবাই যদি এই অল্প জন্য এই হরি কথা সবার সময় মোবাইল দয়া করে বন্ধ করুন যাতে আপনারা আসল গুরুতপূর্ণ কথা শুনতে পাবে অনেক সময় আছে এই এই কথা কথা জন্য। কিন্তু আমরা সব শুনি না আমার আমরা কেবল জাগ্রতিক কথা শুনি আর এই এইখান এই কথা চলছে তো কিভাবে আমরা এই দুঃখময় জগৎ থেকেই মুক্ত হতে পারি তো উপায় আছে কৃষ্ণ ভক্তি এবং মুক্ত হওয়া অবস্থায় কৃষ্ণ করতে হয় কৃষ্ণ ভক্তি হচ্ছে জীব মাত্র স্বাভাবিক স্থিতি কৃষ্ণের সেবায় কিন্তু কৃষ্ণ ভুলি সেই জীব অধিবাহী মুখ অতই মায়া তার দেয় সংসার দুঃখের মধ্যে যে আমরা বুঝতে পারি না যে আমরা দুঃখ অনুভব করছি আমরা দুঃখ অনুভব করে মনে করে এই তো হচ্ছে সুখ এই হচ্ছে আমাদের দুর্দশা জন্ম মৃত্যুর আমরা জানি না আনন্দ এই শব্দে প্রকৃত আরত কি আমরা আমরা জানি যে এইতো আমরা আরত আমরা আত্ম কিন্তু এইতো দিনে আমরা ভুল করেছি যে আমরা আত্মা এবং প্রত্যেক শরীরে যা কিছু শরীরে আমরা ধারণ করি তার সাথে আমরা আত্ম পরিচয় পরিচয় করি আমরা যখন কুকুরের শরীরে আছি আমরা সচেতন আনন্দময় আত্ম আমরা মনে করি আমি কুকুর না আমি বিলি আমরা যখন বিলির শরীর বিরাইলের শরীরের মধ্যে আছি আমরা যখন কাক কাক কাক কাক এরিয়া আছে আমরা মনে করি যে আমি কাক আমার কণ্ঠ ধনে এইতো সুন্দর আছে কাক আমি এই ফাড়া এই ফাড়ার সবচেয়ে বড় কুকুর আছি আমার সমান ক্ষেয় নে আমি মহান এই হচ্ছে দেহাত বুদ্ধি এই হচ্ছে কারণ তারা নিজের সার্থ জানে না সবাই স্বার্থের জন্য ব্যস্ত থাকে স্থ মানে স্বর্থ নিজের অর্থ নিজের লাভ কিন্তু আমি কে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝিনা আমি কে ততক্ষণ পর্যন্ত কিভাবে আমাদের প্রকৃত স্বার্থ সাধন করতে পারি সেটা সম্ভব হবে না তো যাতে আমাদের প্রকৃত স্বার্থ হবে বুঝতে হবে আমি কে আমি শরীর নয় আমি সনাতন আমি আত্ম আছে আগে আমি ছিল এবং এই শরীরে পতনের পরে মরণের পরে আমি থাকব আমি আত্ম আমার প্রকৃত পক্ষে আমার ক্ষণ আসল সম্বন্ধ নেই এই শরীরের সাথে দ্বারা আমি তো সময় কম আমার চলে যেতে হবে আমি কি বলছি আমার চলে যেতে হবে আমি আমার রাও চলে যেতে হবে সেজন্য আমার সময় কম আছে না আমার চলে যেতে হবে সকালে যেতে হবে কে যদি মারে যায় লোকেরা বলে ও চলে গেছে ও খুব খারাপ খবর আছে আপনার ভাই চলে গেছে কোথায় চলে গেছে ঢাকা না বোগ্রা না বম্বে না ডুবাই চলে গেছে কোথায় সে জানি না কোথায় কিন্তু চলে ও চলে গেছে গেছে হ্যাঁ চলে গেছে তো কে চলে গেছে আপনার ভাইয়ের শরীর আছে এই কি শরীর যা আগে আপনি মনে করেন এই করাছেন এইটা আমার ভাই কিন্তু এইখান ভাইয়ের সাথে আলিঙ্গন করা হয় না সেই শরীরে জ্বালানো তো শরীরে মরণে আগে আমরা যদি জ্বালাই সেটা হত্যা হবে না সেটা মহান অপরাধ তো তার ফল হবে সিকাও কিন্তু শ্মশানে যদি না নিয়ে যায় মুসলমানের খবরস্থানে যায় এইটা আমরা যদি না করি সেটা দেশে সকল দেশে আইনে বিরুদ্ধ হবে সকল দেশে জীবিত শরিয়রে জ্বালানা বিরুদ্ধে খবর দেওয়া ব্যবস্থা না করে সে তো অপরাধ তো কি পার্থক্য আছে এই কি শরীর তো পার্থক্য আছে যে জীবিত শরীর আসলে জীবিত শরীর এবং মধ্যে দুই দুই হাত, এক নাক, সবের মধ্যেই কোনো এই সব আছে কিন্তু পার্থক্য আছে জীবিত শরীরের মধ্যেই জীব আছে এবং আমরা বলি চলে গেছে অর্থ কি তো এই কি শরীর আছে তো চলে গেছে মানে জীব আত্ম চলে গেছে সরল কথা হচ্ছে এই কিন্তু আমরা বুঝতে পারি না কারণ মায়া প্রভাবে দ্বারা আমাদের আসক্তি আছে এই শরীরের জন্য এই শরীরে যা আমরা কিন্তু আমাদের আসক্তি আছে এই শরীরে খুশ করা শরীরে সার্থ সাধন করা আমাদের পুরো প্রয়াস হয় এই দিকে কিন্তু আমরা জানি না কি জানে না যে ভক্ত ঠাকুরের বাসায় ভালো মন্দ খাইব আমরা চিন্তা আছি কখনো কখনো ভালো খাই ভালো পোশাক পরে কখনো কখনো এত ভালো জিনিস পাই না কিন্তু নো প্রবলেম কোন চিন্তা নেই কিন্তু আমরা কখনো ভাবি না যে এই ত্যাগ করতে হবে এই দুর্লভ মানব জীবনে আমরা যা করি তা অনুসারে আমাদের ভবিষ্য হবে আমরা যদি সৎ কর্ম করি সৎগতি পাবো আমরা যদি খারাপ কর্ম করি তো অধগতি হবে এবং আমরা যদি কৃষ্ণ ভক্তি করি আমরা এই জড় ব্রহ্মাণ্ডে যাবো তো ধানের ভক্তি এ করা প্রত্যেক মানুষের আসল এ দ্বারা সকল মানুষে আসল সার্থ সাধিত হয় আর কোন উপায় নেই এই কথা আমি বলতে চাই কি করে ভগবানের ভক্তি করা হয় তো নাম করতে হবে হরে নাম হরে নামা হরে নাম এই বাকি বলামে এবং আসল কৃষ্ণ ভক্তি কি কিভাবে অনুশীলন করা হয় ভক্তি সেটা গুরু সাধু এবং শাস্ত্র থেকে শিখতে হবে কি কি করা হয় কি কি করা প্রয়োজন আছে কি কি না করা হয় ভক্তিতে কি অনুকূল আছে আছে ভক্তি পথে এবং কি কি প্রতিকূল আছে যা অনুকূল হয় ভক্তির জন্য যেমন ভগবানের কথা শ্রবণ করা ভগবানের নাম কীর্তন করা সেই সব করতে হবে এবং যা প্রতিকূল সঙ্গ করা অসৎ আচরণ করা অসৎ আহা খাওয়া এইসব বর্জন করতে হবে অনেক কিছু শিখতে হবে আমার সময় নাই কিন্তু যাতে লোকেরা সংক্ষেপে পুরো ভাবে কিন্তু সংক্ষেপে এই কৃষ্ণ ভক্তি পথে উপদেশ গুলো প্রাপ্ত করতে পারেন আমি দুইখানা বই লিখেছি হচ্ছে বৈষ্ণব শিক্ষা ও সাধনা নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনের আপনারা পাবেন তো কি করে ঘরে ভক্তি করা হয় নাম জপ করা মালা উপরে কি করে গৌর বৈষ্ণব পরম্পরা অনুসারে সরল ভাবে পূজা করা হয় কিভাবে চিলাক ধারণ করা হয় কি কি মন্ত্র বলা হয় এই সব আপনারা পাবেন এবং আপনারা যদি একটু ব্যবস্থা আছে এমপি থ্রি সি দেয়ের মধ্যে ষোল তো প্রবচন আছে এই সব এখানে উপলব্ধ আছে আপনারা যদি নিতে চান আমার আরো সময় নেই মাফ করুন আমাদের সকলে সময় বেশি না আমাদের যত সময় আছে ততই ভগবানের শ্রীচরণের অনুসন্ধানে কার্য মধ্যেই নিযুক্ত করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ